সুর প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে ঘর সম্মানিত ঘর কে বানিয়েছেন মানুষের কল্যাণ সুদৃঢ় রাখার উপায় মানুষের কল্যাণাদি সুদৃঢ় রাখা থাকার মাধ্যমে সুদৃঢ় থাকবে তাদের দীনী বিষয় দিক বৃহৎ জিলে বা দুনিয়া হন আয় আম্র দুনিয়া হন এবং তাদের দীনী বিষয় দিকা হিলহি ও যে কেউ তাতে প্রবেশ করবে সে নিরাপদ কেউ তার তাকে কষ্ট দেবে না পজাবি সমারাত উল্লি সাই এবং সব ধরনের ফল তার দিকে টেনে আনা হবে এটা হলো বিহি আমরা والشهر الحرام وهو قدس मास الكعبه البيت الحرام يراد <تصفيق> بمان الاشهر الحرم ذو القعده وذو الحجه والمحرم ورجب قياما لهم بامانهم الحلال ده এটা কি আল্লাহ তাআলা তাদের কলম সুজিরা রাহা উপায় বা তাদের নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছেন بامنيهم الحلال কিтал সব কিছু আল্লাহ জানেন সবকিছু জানেন আল্লাহ فإن, جعل... فإن جعله ذلك لجلب المصالح لكم او دفع المضار عنكم قبل بقوعنا اي جي تنين كمانتر تنو اي جنين يقولوك للاقو الطلاب اي جنين يقولون كمانتر قلان تحقر وقائبانية تحقل اي ذلك اي جي يقولوك اللہ تعالى اي قیام بانا لين لجلب المصالح لكم كمانتر قلان اپو যেন তোমাদের লাভ হয় এবং তোমাদের থেকে যেন তোমাদের ক্ষতিগুলোকে প্রতিহত করতে পারেন মাদার আসার আগেই এই যে জলবে এবং মাদার এর উদ্দেশ্যে আল্লাহ তালা বাইতুল্লাহ এবং শাহরে হারাম এগুলোকে কেয়াম বানালেন আলা দলিল এটা একথার বলিন যে আল্লাহ তালা বর্তমানে সব কিছু জানেন এবং ভবিষ্যতে যা হবে তাও জানেন যদিও হারামের আধিক্য তোমাকে মুগ্ধ করে হারামের আধিক্য তোমাকে মুগ্ধ করে একজনের কাছে হারাম আছে অনেক তো এটা দেখে তুমি যদি অবাক হও তারপরেও এটা মনে রেখো নাম প্রথমবার আসলে ভালো ঘটনা আসছে তার মধ্যে একটা ঘটনা এটা যে হজের কথা যখন রসুল সাল আলী বললেন তখন এক সাহাবি আকরা হাবেস আ আরাবি সাহাবি তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল্লাহ হজ আমাদের এক বছরই আচিত মানে একবারই আচিত হিন্দিগিতে না প্রত্যেকবার প্রতি বছর হওয়া উচিত তো রসুল সাল আলী উত্তর দেন না একটু পরে তিনি আবার দাঁড়াইছি তাও তিনি উত্তর দেন একটু পরে আবার দাঁড়াইছি তখন হুজরে একটু রাগ হয়ে বললেন যে আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপরে জরুরি হয়ে যেত আর তখনও তোমরা এটা পারতো না পূর্বে যারা এই নবীদের অনুসারী ছিল উম্ম তারা নবীদেরকে এরকম বেজা সোয়াল করতো বেজা সোয়াল করার কারণে তাদের উপরে এমন এমন জিনিসও ফরজ হয়ে যেত যেগুলো ফরজ হওয়ার ছিল না এরপরে তারা এগুলো পালন করতে পারতো না এমন জিনিস সম্পর্কে তোমরা জিজ্ঞেস করো না যা তোমাদের সামনে প্রকাশ করা হলে তোমাদেরকে কষ্ট দেবে কষ্টে ফেলবে যখন কুরআন হচ্ছে যদি এখন তোমরা কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করো নাম তুব দা তাহলে কিন্তু তোমাদের সামনে তা প্রকাশ করা হবে যা জিজ্ঞেস করে আল্লাহ অফ করে দিলেন তারা নবীদেরকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করত তো তাদের সামনে যখন এই বিধানগুলো বলা হলো তখন তারা এগুলো অস্বীকার করতে শুরু করলো আমল করে না মা জা আল্লাহমাহাল পূর্বে রায় বলা হলো যে বিষয়গুলো আল্লাহ তালা বলেন না এগুলো তোমরা নিজেরা বলে এগুলোর হুকুম নিজেদের উপর আরোপ করো না সামনে বলতেছে যে ঠিক তেমনিভাবে যেই জিনিসগুলো আল্লাহ তালা বলেন নাই সেগুলো জিজ্ঞেস করা ছাড়া নিজেরাই নিজেদের মতো করে হালাল হারামো বানায় ফেলো না এটা উচিত হবে না একটা হলো তোমরা আল্লাহর কাছে বলে অথবা রফুল সাল আলিমসাল্লামের কাছে জিজ্ঞেস করে করে সেগুলোর হুকুম তলব করা এটা যেমন করোনা আবার আল্লাহ তালা যেগুলো বলে দেন নাই যে জিনিসগুলোর হারাম হওয়া হালাল হওয়াটা বলে দেয় নাই সেটা তোমরা নিজের থেকে হালাল নিজের থেকে হারাম এটাও বানায় না এটা বলতেছেন সামনে আল্লাহ কোনো প্রাণীকে বাহিরা সা ইবা ওসিল্ হাম সাব্যস্ত করেননি আল্লাহ কোনো প্রাণীকে বাহিরা শাহিলা হাম সব বস্তু করেননি কামা কা না আহলু জাহিলি ফা নাহ এই কাজগুলো করত জাহিলি জমানায় তো এই যে এখানে যে শব্দগুলো বলা হল বাহিরা শাহা ওসিলা হাম এগুলোর তাফসির এর ব্যাপারে মুখালিফ আখয়াল আছে ইমাম মুখারি রহমুল্লাহ সাঈদ ইদুল মুসাই রাহিমাহুল্লাহ থেকে একটা তাফসির উল্লেখ করেছেন তা আমাদের জলালহ মুসান্নেক ও সেই রওয়ায় উল্লেখ করতেছেন রওয়াল বুখারি আল সাইদিন মুসাইয় মশুর তাবেরী তো তার থেকে হজরত বুখারি রহিমাহুল্লাহ এই বাহিরা সাইবা এগুলো না না উল্লেখ করেছেন কি আল বাহিরা বাহিরা হল আল্লাহ এমন পত্নী কেউ সেই কোটের দুধ দহন করত না এটার নাম তারা রাখতো বাহিরা আর আসা কোন কিছু বহন করতে না তারা ছেড়ে দিতাম দেবতার নামে ছেড়ে দিছে হলো এমন উঠনি উঠনি বিক্রম উঠনি যেটা প্রথমবার কোন মাদি বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার আবার মাদি বাচ্চা দিয়েছে মাঝখানে কোনো নর বাচ্চা দেয় নেই তো মাদি বাচ্চা পরপর দুইটা দিছে কোন নাই তার বিক্রম তো বাকি রুফি আউ আলী নেতাজির নেতাজির ইবিল না বলে নেতাজি হা বললে ভালো হতো হাসিয়ে জামালে জামালের মধ্যে আসছে যে এরপরে আবার এটা তারা তাদের দেব তাদের জন্য ছেড়ে দিত IN WASALAT IHDAHUMA BIUKHRA LYSE BAYNAHUMA THAKAR 아래to kakakak avaran kasi IN WASALAT IHDAHUMA BIUKHRA jadi ekta maadi bakta ekta maadi bakta shunumili to hoto LYSA BAYNAHUMA THAKAR ayy bucho walham fahlul ibil yadolibu addhiraba al ma'dood fa idha qada যে নর ওট এটা নির্ধারিত সংখ্যক প্রজনন ক্রিয়া সম্পাদন করেছে দশ বার কয়েকবার এটা দশ বার এবং প্রত্যেকবার প্রত্যেকবার তার এই কাজের ফলে হামেলা হয়েছে যেই মাদি ওটের সাথে সে প্রজনন কাজটা করছে প্রত্যেকবার হামেলা হয়েছে তো দশবার করার পর প্রত্যেকবার হামেলা হয়েছে তো এটাকে ফারিদা কদা দেরা বাহু যখন সেই নির্ধারিত সংখ্যাটা পুরা করে ফেলত এখন এটাকে তারা তাদের তবাগিত ছেড়ে দিত তো আল হামলি এবং এটাকে তারা ছেড়ে দিত এটার উপরে কোনো বোঝা বহন করতো না ফালা মিহমাল আর কিছুই বহন করতো আলহাম তো এই যে এইগুলো তারা নিজের মতো করে এই বানায় নিছে এগুলো করার পরে এগুলো এগুলোকে তারা নিজের জন্য হারাম মনে করত তো বলতেছে যে এগুলো তোমরা পাইলে তো আল্লাহ তালা তো এগুলো করেন নাই বলেন না। কিন্তু তারা আরো জুলুমটা করতো যে তারা এই কাজগুলোকে আল্লাহ করতো করতে হয়েছে জানাও না যেটা উপরে তারা তাদের আবাদের যখন তাদেরকে এবার তাদের এই যে আবাদের তকলিক অন্ধ তাকলিক তো এটা মজামত করতেছে যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যে বিধান নাজিল করেছেন এবং সেদিকে আসো বা আল্লাহ যে কোরআন নাজিল করেছেন সেদিকে আসো এবং রসুলের দিকে আসো আই হক রসুল এবং এর মাঝখানে একটা মাহুব তারা বলছে হাসবুনা কাছ থেকে প্রাপ্ত দিন তাদের জন্য কাফি যদিও তাদের পূর্বপুরুষ দিন সম্পর্কে কিছুই জানত না এবং তারা হেদায়ত ছিল না তারপরও কি তারা তাদের আবা আজদাদের এক অন্ধলিদ সেটার মজাম্মত এখানে করা হয়েছে যেই তাকলিফটা হবে এবং রসুল তাকলিদ সেটা তোর মজমুম না কারণ তাকলিদ ছাড়া দিনের উপরে চলবে কিভাবে যারা আলমন তাদের সংখ্যাই তো বেশি তো তারা যারা আহলে দিক্রম তাদের এতে করবে এটাই তো স্বাভাবিক তাকলিদ সেটা মজমুম না বরং সেটা করিমের বহু আয়াত হাদিস থেকে স্বাভাবিক তাকলি যেটা মজমুন সেটা হলো যে মোটামোটা বিষয়গুলোতে তাকলিদ করা আবার সেই তাকলিদটা যদি হয় একদম ওয়াজেহ কোরআন এবং সুননা মানে আল্লাহ আল্লাহ রসুলের কালাম এবং মাফা খেলা এই তাকলিদটা হলো খারাপ নামাজ ফরজ এই কথার মধ্যে কি তাকলিদ আছে নামাজ পড়ব কিভাবে এটা আমি ইমাম আবু আবু হানিফুলের কাছ থেকে জানবো নামাজটা কীভাবে পড়বো আমি কিন্তু নামাজ যে ফরজ এটা যে পড়তে হবে এটা ব্যাপার আবার তোমার কি তাকলিফ এটা তো আকিব সালাহ আসছেই সেখানে কেউ যদি বলে যে আচ্ছা নামাজ পড়বো কিনা না এটা মো মুখটা জিজ্ঞেস করে তিনি যদি বলে যে হ নামাজটা খরস তাহলে পড়বো আর তিনি যদি বলেন পড়বো না তাহলে না এটা হলো তাকলি যে তাকলি একটা দেখো ওই যে তোমরা কিতাবগুলোর মধ্যে পড়ছো দালালাতস এটা পড়ছো না দালালাতুল নসের মেশাল ওই শাশির মধ্যে কি দিচ্ছে আচ্ছা দেখো এই যে দেখো এই যে এগুলো তো আসলে সব কালামের মধ্যেই আছে এই আয়াতের ফায়াটা বুঝতে পারবো আরকি দারালাত যে ওখানে তোমরা করছ যে আল্লাহ সরাসরি বলতেছেন তোমরা তোমাদের পিতা মাতাকে উফ না। তাহলে উফ বলা যাবে না এটা হলো এবারও তো দ্বারা বোঝা যাচ্ছে উফ বলা যাবে না এটা বলে আসলে আল্লাহ কি না এটা হলো আল্লাহ তালা বলা আসলে উদ্দেশ্য আর উফ বলোনা এটা আসলে শুধু একটা শিরোনাম এই ওই উসুল শাসের গেছে যে উফ বলো না এইটা তো হুকুম কিন্তু এটার মাদার হলো ইল্লতের উপর ইল্লকটা হলো ইজা অর্থাৎ উফ বলো না এটা হলো জাহারি একটা না যদি উফ বলার দ্বারা তারা কষ্ট পায় তাহলে বলব না আর যদি এটা বললে কষ্ট না পায় তাহলে এটা বলা যাবে ঠিক তেমনি হবে আরো যত কাজের দ্বারা বাবা মা কষ্ট পাবে সেটা আসলে নিষেধ করার উদ্দেশ্য শুধু উফ বলো না এটা নিষেধ করার উদ্দেশ্য এটা দান্লোচন দার্লোচন হলো যে একটা কথা থেকে একটা জাহারি মান একটা বোঝা যায় তবে হুকুমটা শুধু এই জাহের সাথেই মোতায় হবে না বরং ওই হুকুমের ইল্ল যত যত জায়গায় যাবে সব জায়গায় এই হুকুমটাও যাবে এই নাহির হুকুমটা এটা ই যত জায়গায় হবে সব জায়গায় হবে এটা হলো দারালত এবার দেখো এই আয়তের এবারতের দারালত আয়তের এবারতুন নস হলো মক্কার কাফেরদের একটা হালাত বলা শুধু। যে মক্কার কাফেররা এই পদের যে ওদেরকে যখন তাদের আবা আজদারদের আজদাদদের দিনের মোকাবেলায় আল্লাহ আল্লাহ রসুলের দিকে আহ্বান করা হয় এই মানুষগুলোর মানসিকতা দেখে যে তাদের আবা খোলাখুলি বলতেছে আয়াতের এবারতের নস হলো কাফের দের একটা হালাত বলা যে কাফেররা এটা করে এটা খারাপ কাফেররা এটা করে এটা খারাপ এটা তুমি জানো এটা হলো আয়াতের নস এবার দারালতের নসটা কি এই যে তাদের এটা খারাপটা কেন দার্লত নষ্ট হলো যে এই যে মানসিকতাটা নিয়ে এই কথাটা এটা বাহার হালমজম এটা যেই করবে সেটা খারাপই খারাপই হবে যে যদি পূর্বে থেকে চলে আসা একটা আদর্শ ওটার মোকাবেলায় পুরান হাদিস পেশ করা হয় পুরান হাদিস পেশ করা হয় পেশ করা হলে সে এই কোরআন হাদিসটা এটা কি আসলে ওটা যেটা পেশ করা হচ্ছে এটা সহি না তার পূর্বের আদর্শটা সহি এটা সে ফিকির করেন ফিকির করে সে অন্ধভাবে ওই যেটা আচলে আসতে এসে ধরে রাখে যদি না যে আবহাওয়া আজদাদের মোকাবেলা শুধু মিলাই দেওয়া হয়েছে যে তুমি তোমার আবহাওয়া আজদাদের থেকে যেটা পাইছো এটা কিন্তু এই আয়াতের মোহাফেক অর্থাৎ এখানে আয়াতের তার দ্বারা যেটা বোঝা যায় যখন মোহালেফ হবে যে আবহাওয়া থেকে যেটা পাইছে আর আয়াতের থেকে যেটা পেশ করা হচ্ছে আল্লাহ হচ্ছে প্রথম দিকে মনে বলছিল মনে আছে কিনা তোমাদের যত ঘটনা বলে সবগুলো ঘটনার এবারতন নষ্ট হলো শুধু ঘটনাটা বলা আর এটা দারালোচন ঘটনার ভিতর থেকে ফওয়া বলা যে ঘটনার ভিতরে যারা আল্লাহ মসজিদ মোতাবেক চলছে এই তাদের এই পথটা আমার কাছে পছন্দ নেই তুমি বুঝে নাও এটা হলো বলতেছেন যে তাদেরকে দিকে আসো তখন তারা কিতাব এবং রসুল এটাকে এটার ব্যাপারে তাদাবুর না করেই তারা বলে ফেলে হাসম এটা কাবল এটা কাবেলে করা চাই না তারপরে তারা আল্লাহর কিতাবের ব্যাপারে তাদাবুর না করে তারা ওই তাকলিদে আবার উপরে টিকে থাকে এটা করলে সবাই মোমেনদের মন ভেঙে দিতে পারে যে আমরা তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকতেছি আর ওরা কি বলতেছে আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে যা পাইসে বাইরে এটা নিয়ে থাকবো মন ভেঙে যেতে পারে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি হেদায়তের উপরে থাকো হৃদায়তের উপরে থাকো তার মানে তোমাদের নিজস্ব যে সকল কাজ আছে এগুলো করো এবং অন্যদের বেলায় যে সকল তোমাদের জিম্মদারি আছে আমরুবিল মারুফ নাহিয়ানের মুলকা সেটা করো মানে নিজেদের সাথে সংশ্লিষ্ট আমল করো এবং আমুরুবিল মারুফ নাহিয়ানের মুলকা যতটুকু করার যা করার পরে যদি কেউ তোমাদের পথে না আসে তাহলে তাদেরই ঘুমরাহিয়ে তোমাদের কোনো ক্ষতি করবে কথাটা বুঝো তোমরা যদি হেদায়তের উপরে থাকো এই অর্থ রাখি আমি নিজে নামাজ করি আর দুনিয়ার মাস গোল্লা যাইতে আছে তাহলে কোনো ক্ষতি হবে না এটা না বরং তুমি হেদায়াতের উপরে থাকো তোমার হেদায়তটা তো মোকাম্মেলই হবে না যদি তোমার ভিতরে আমর মাটা না থাকে তাহলে ইদা দেয় তুম তুমি যদি হেদায়তের উপরে থাকো তাহলে অন্যদের গুমরাহিয়ে তোমার কোনো ক্ষতি করবে না এটার অর্থ হলো অন্যদের সাথে সংশ্লিষ্ট যত দায়িত্ব আছে তোমার সেটা যদি আল্লাহ তোমাকে যেভাবে পালন করতে বলছে সেইভাবে পালন করতেছ করার পরে মানুষই শুনতেছে না দিনের পথে আসতেছে না তাহলে তোমার উপরে কোন ক্ষতি হবে নিজেদেরকে এবং নিজেদের সংশোধনের ব্যাপারে সচেষ্ট হও না যে গুমরাহ হয়ে যাচ্ছে তার গুমরাহি তোমাদেরকে কোনো ক্ষতি করবে না ইদাহ তা দেই তুম যদি তোমরা হৃদায়তের উপরে থাকো তোমাদের হেদায়ত কি মোকাম্মল হবে যদি অন্যদের সাথে সংশ্লিষ্ট বিধানগুলো তোমরা পালন না করো এই গুপ্তনীয় কথাটা মানে এখান থেকে এই গলত ফাহামিটা নেওয়ার কোনো অবকাশ নাই যে আমরুবিল মা আররুফ নাহিয়ানুল মনকার কিচ্ছুই দরকার নেই কারণ আল্লাহ তালা বলছি আলিফ মানফু থাকুন তোমরা নিজেরা হেদায়তের উপরে থাকলে আর কারো গোমরা কিচ্ছু করবে না না তোমরা নিজেরা হেদায়তের উপরে থাকলে তুমি যদি আমরুবিল মা আররুফ নাহিয়ানুল মুনকার সেটা যেভাবে শরীয়তে তোমার কাছে চাইছে সেইভাবে তুমি যদি না করো তাহলে তুমি ইদাহ তাদাই তুমি হও নাই তাহলে তুমি কিভাবে যেভাবে এ কথাটা ভালো করে খেয়াল রেখো যেভাবে পালন করা জরুরি সেইভাবে পরও যদি এর পরে যদি দায়িত্ব না আসে তাহলে তোমাদের কোন খুবই আমাদের তোমার জিম্মাদারি হলো আল্লাহ তালা হুকুম পালন করা তুমি হুকুম পালন করছো এরপরে তাদের হেদায়তীবেন কিতাব এটা বলতেছে যে কেউ কেউ এটার মতলব বলছেন যে আহলি কিতাবদের মধ্য থেকে কেউ যদি গুমরা হয় তাহলে তোমাদের কোন ক্ষতি হবে না মানে তোমরা তো আহলি কিতাবদের সামনে সব কথাগুলো স্পষ্ট করে বলছো তিনি বলেন যে আমি রসুল করিম সাল্লাম কে জিজ্ঞেস করেছি তখন তিনি বলেছেন ا ا تتمرو بالمعروف وتنهى عن المنكر امر بالمعروف نهي المنكر করতে থাকো দুটো করো একডা দুটো hatta idaa ra'ayta shakhhan mutaa'an wa hawan muttaba'an wa dunyann mu'aththara wa i'jaaba kulli dhi ra'yin bi ra'yihi fa 'alayka nafsaka tumi amuru bil ma'ruf nahy anil munkar karo obosheshe jaban এবং মতো বলতেছে এবং দুনিয়াকে দুনিয়াকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে আখেরাতের তুলনায় এবং প্রত্যেক মতের অধিকারী তার নিজের মত নিয়ে সন্তুষ্ট লিদি প্রত্যেক রায়ওয়ালা নিজের রায় নিয়ে খুশি যে আমি যেটা বুঝতেছি সেটাই একেবারে। জাননাথের একমাত্র পথ ওয়ান একমাত্র পথ এই অবস্থাগুলো যখন দেখবে আলাইকা নাফসা তখন তুমি নিজের সংশোধন নিয়ে ব্যস্ত হও তাহলে দেখ এই যে আমরবিল মাহরুখ নাহিয়ানের মনকা সবগুলো করতে থাকতে হবে এরপরে যখন এমন একটা পরিস্থিতি হবে তখন কি বোঝা যাবে যে এখন আর এই অন্যদের ব্যাপারে আশা করা যায় না কাজ বন্ধ না তো তখনও বন্ধ করা যাবে না তখনও বন্ধ করা যায় এটা তো একদম চলতে থাকবে নজরুল ইসা আলি সালাম পর্যন্ত তাই না আর এখানে যে অবস্থা গুলো বলছে এগুলো তো আগের থেকে আসতে থাকবে করবে করবে সাহার আলামা এগুলো একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা মুসলের সামনে বলবেন ঘটনাটা হলো যে একজন মুসলমান হজরতাইল কোনো আসছে বুজাইল কোনো আসছে বোদাইল তিনি একবার শামে গেছেন ব্যবসার উদ্দেশ্যে ওনার সঙ্গে ছিল দুজন নাসারা খ্রিস্টান তামিম দারি যিনি তখনও হজরত হন আর হলো এই আদি ইবনে বা ইসলাম এই দুজন ছিল যারা নাসারা ছিল তো শামে গেছেন সেখানে এক পর্যায়ে হজরত বুদাইল বা বুজাইল এবং অসুস্থ হয়ে গেছে আমার যে সকল সামানা গুলো আছে এগুলো মক্কায় নিয়ে আমার ওয়ারেসদের কাছে পৌঁছাই দিব এটা বলছে আচ্ছা ঠিক আছে তো তিনি একটা বুদ্ধি করলেন এরা দুদিন আবার কোনো করে কোনো সামান না দেয় তখন তিনি ওনার যতগুলো সামান ছিল সবগুলো একটা তালিকা বানাইছে দেখো কি বুদ্ধির কাজটা করছেন একটা তালিকা বানাইছেন তালিকা বানায় সেই তালিকাটা ওই দুই নাসারা সাথীর অজান্তে সামানের ভিতরে এক জায়গায় রেখেছে তো বস এবার উনিও মারা গেছেন ওখানে দাসন হয়ে গেছে কিছুদিন পরে ওরা সামান আদি নিয়ে মক্কায় আসছে ওই জমানের নাসারা তো তো অনেক ভালো ছিল না তো ওরা সব সামান আদি নিয়ে মক্কায় আসছে তোরা ওরা মক্কায় এসে মক্কার স্থানীয় না ওরা তো ওরা মক্কায় ওই হজরত বুজাইল বুদাইলের আত্মীয় স্বজনদেরকে সব কিছু বুঝাই দিয়েছে বুঝাই দেওয়ার পর ওনারা সব সামানা দিয়ে খোলসেল খোলার পরে ওই তালিকাটা পাইছে তালিকা দেখে মোটামুটি সবই ঠিক আছে শুধু একটা পেয়ালা নাই রূপার একটা পেয়ালা যেটার মধ্যে স্বর্ণ দিয়ে কারুকার্য করা ছিল এই পেয়ালাটা নাই তো তাদের কাছে জিজ্ঞেস করা হলো যে ভাই এখানে এই কোনো জিনিস কি আপনাদের কাছে ওরি বিক্রি করছিল কেনা বিক্রি করে নেই তো তাহলে ওনার সাথে ব্যয় হয়েছিল কেন তাও তো হয়নি আচ্ছা তাও হয়নি তাহলে আমাদের পেয়ালাটা গেলেনা এখানে আছে আপনারা বলতেছেন পেয়ালা আপনার আয় বিক্রিও করেনি আবার এই চিকিৎসার কাজে ব্যয় হয়নি তাহলে গেলো গেল ওরা বলছে আমরা এটার সম্বন্ধে কিচ্ছুই জানি না ওরা মনকের হলো না ওনারা হলো মধ্যে হুজুরের কাছে মামলা নিয়ে গেছে তো মুদ্রাই কাছে যদি বা ইয়ে না থাকে তাহলে যে মান আনকারা তাকে কষম খেতে হয় না তো তাদেরকে বলছে যে তোমরা কসম খাও দুই নাসারা তারা কসম খাইছে কষম খাওয়ার পরে হুজুরের ফয়সলা দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে বাস শেষ এটা ওরা তো কসম খেয়ে বলছি ওই জমানোর নাচারাও তো এমন ছিল বা এই যে একদম মিথ্যা মিথ্যে কসম খেয়ে ফেলবে এমনও না তো বাস হুজুরও এই ইয়েটা হওয়ার পরে হুজুরের ফয়সলা দিয়ে দিছে বাস এটা মামলা শেষ কিছুদিন পরে দেখা গেলো যে ওই যে পেয়ালাটা যেটা ওনারা আগে থেকে চিন্তা হয়তো মক্কা থেকে নিয়ে গেছে মক্কার এক লোকের কাছে লোকের কাছে তাকে জিজ্ঞেস করা হলো পরে ও বলল যে আমি তো এটা ওই তামিম আর আদির কাছ থেকে কিনছি ওই তামিম দাড়ি আর আদি বাদ্দার কাছ থেকে কিনছি তাই ওদেরকে এবার ধরছি এই তোমরা না বলছে যে তোমরা কোনো বেশি কেন নাই যে এখন যে ওই এই পেয়ালাটা ওদের কাছে পাইলাম তখন বলতেছে ভাই আসলে কিনছিলাম কিন্তু যেহেতু আমাদের এই আমরা যে তার কাছে কিনেছি এরা হলো মত যায় আর এদিকে ওরা বলতেছে না তুমি আগে বলো নাই তুমি মিথ্যা কথা বলতেছি তার এই তারা করতেছে হইলো ওয়ারাসুল বোধাইল এখন ওই দুই নাসারা যে তামিম আর বাদ তারা হল এর তাহলে কি করবে যারা মুনকের তারা পছন্দ খাবে না এবার ওদের কাছে না এবার আবার হুদু সরাল আলী কাছে এবার তাদের ওয়ারাসের মধ্যে দুইজনকে বলছে তোমরা এবার পছন্দ খাও তারা এবার পছন্দ খাইছে এবার আবার এক হাজার দেরহাম দাম ছিল ওই এক হাজার এই আয়াতটা পরস্পরে সাক্ষী বানাও তোমাদের মাঝে সাক্ষী বানাও ইস না এটা আমরের অর্থে শাহাদাতা হলো সময় ওই যার কাছে মৃত্যু হাজির হয়েছে সে যেন নিজেদের মাঝে সাক্ষী বানায় সাহায্য বাহিনী সে যেন নিজেদের মাঝে সাক্ষী বানায় ইসন দুজন তোমাদের মধ্যে হতে মানে মুসলমানদের মধ্যে হতে এই যে শাহাদিৎ যে মায়ানা হিসাবে বললেন মানা যে যার কাছে মৃত্যু হাজির হবে সে জন্য দুজনকে সাক্ষী বানায় নতুবা ইসনান শব্দটা সাক্ষী হবে তাহলে এখানে কি বলা হলো যে কোনো ব্যক্তি যদি মারা যাচ্ছে তো সে ওসিয়ত করার সময় দুজনকে সাক্ষী বানাবে যে দুইজন এরা সাক্ষী হবে ওসিয়তের এটা হলো কারো কারো কল আয়তের যে ওসিয়ত করবে ওসিয়তের সাহেদ বানাবে দুইজনকে আর কেউ বলে যে না ওই দুইজন হবে ওসি ইউ কে হবে অসি ইউ মানে তাদের কাছেই ওসিহতটা করবে এটা আয়তের মতো আর কি ঘটনার মধ্যে তো তারা ওসি ইউ ঘটনার মধ্যে তারা অসি কিন্তু আয়তের মধ্যে দুরকম মতটা হইতে পারে এটা হলো যে সাহেদ হবে ওসিহতের উপরে সাহেদ দুই ব্যক্তি অথবা দুই ব্যক্তিকে ওসি বানাবে তাদের কাছেই ওসি হতটা করবে শাহাদাতু বিকুম শাহাদাত অন্য জায়গায় নাই সেই হিসেবে এখানে করাটা হয়েছে এটা ওই ব্যাপকতার কিছু সুযোগ আছে সেই কারণে ব্যাকরণগত কিছু সুযোগ আছে এ কারণে করা হয়েছে আর এটা দুরকম হতে পারে দুজনকে সাক্ষী বানাবে মানে মুসলমান দুজন আিন অথবা মুসলমান নয় এমন ব্যক্তিদের মধ্য থেকে দুজনকে সাক্ষী বানাবে বা সাক্ষী হবে তো মুসলমান নয় এমন ব্যক্তিদের থেকে সাক্ষী হবে ইশারা ঘটনা বিবরণ দিচ্ছেন না ঘটনাকে কেন্দ্র করে বিধান আসছে। এরপরে ওই যে ঘটনার মধ্যে বললাম যে যখন ওই রাহানা দাবি করতেছে যে আমাদের পেয়ালা নাই এটা তারাই হয়তো খেয়ালতটা করছে কিন্তু পরে ওই দুজনে বলতেছে যে না আমরা তো খেয়ালত করি নাই আমরা এটা জানি না এটা তো তাদের কাছে কসম নেবে না এ কসম নেওয়ার কথাটা বলতেছে তোমরা তাদেরকে আসরের নামাজের পরে আটকাবে মসজিদে মানে মসজিদে রাখবে মসজিদে রেখে আসরের নামাজের পরে তাদের কাছ থেকে কসম নেবে তাহিস আলিসাল নামাজের পর মানে আসরের নামাজের পর তাদেরকে মসজিদে আটকাবে শেষ অংশটাও গিয়ে আসরের পর এই সময়টা তো স্বাভাবিক শেষ রাত্রে কেউ কসম খেতে যেমন ভয় পায় ঠিক তেমনি হবে আসরের পরে মানে মাকদীপের আগে দিয়ে এই সময়টা কসম খেতে স্বাভাবিকভাবে একটা মুসলমান যার ভিতরে ইমান আছে কিন্তু শেষ বেলা তো বলতেছে আসরের নামাজের পর তাদেরকে আটকাও বিল্লাহ এরপর তারা কসম খাবে ইয়াহ লিফা আল্লাহ এরপর তারা কসম খাবে যদি তোমরা সন্দেহ করো ইনির তালুক হলো যদি তোমরা তাদেরকে সন্দেহ করো তাহলে তাদেরকে আটকাও এখন তারা কি বলে কসমটা খাবে আমরা আল্লাহর নামের কসমের বিনিময়ে আল্লাহর কসমের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ মূল্য গ্রহণ করবো নাহি আই বিল্লাহি هما لنا عوضا ناخذه من الدنيا الله القسمের বিনিময়ে আমরা দুনিয়ার সামান গ্রহণ করব না বিআন নাহলিফা أو আও নাশহাদা كذا আও নাশহাদা كذبا لاجله এই كذبا শব্দটি কোনর بالله كذبا أو নাশহাদা كذبا لاجل الثمن لاجل الثمنی তো দুনিয়ার সামানের জন্য মিথ্যা কসম মিথ্যা সাক্ষী দেব এটা করবো না বিবরণ যে তারাই কথা বলবে আমরা এই যে সাক্ষী দিচ্ছি বা কসম করছি আয়তের মধ্যে আগেই তো বলে এলাম যে শাহাদতের মধ্যে দুইটা তফসিল হতে পারে একটা হলো শাহেদাহ আল আল ওয়াসইয়া হলো তারা হবে কি দু রকম না তাহলে এখানে যখন আটকাবে যদি শাহেদ হয় ওসিয়র যদি দুইজন শাহেদ হয় তাহলে এখানে হবে না আর যদি হয় ওসি তাহলে কি হবে ওসিয়া তাহবি ওসি ইয়াইন তাহলে যারা ওসি তারা কসম খাবে তাদের বেলা বলা হবে তারা কসম খাবে আর যারা শাহেদ তাদের বেলা কি বলা হবে শাহাদ দেবে এই জন্য শব্দ বলতেছেন যদি ওসি হয় তাহলে ওসি কসম খাবে আর যদি বলবে আর হলো যদিও যার জন্য অথবা যার জন্য গোপন করব না আল্লাহ সাক্ষী মানে আল্লাহা যে সাক্ষীটা দেয়ার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাহলে আমরা গুনাগার হবো এরপরে বলতেছে আয়তের তো হুকুমটা আম এরপরে বলতেছে যদি পরে কখনো শাহেদদের শাহাদত গলত এটা প্রকাশ পায় অথবা এই ওসিদের কসম ভুল হয়েছে মিথ্যা হয়েছে এটা প্রকাশ পায় তাহলে তাহলে ওই যে বিপক্ষ যাদের বিপক্ষে তারা কসম খেয়েছিল তাদের দুজনকে দাঁড় করানো হবে তারা তাদের বিপক্ষে আবার সাক্ষী দেন তো এই যে যদি তাদেরটা ভুল প্রমাণিত হয় এই কথাটা খেয়াল করো যদি তাদেরটা ভুল প্রমাণিত হয় তাহলে তাদের বিপক্ষে আবার অন্যরা সাক্ষী দেবে এই বিধানটার ব্যাপারে আল্লাহ বলবেন যে এই তাদের বিপক্ষে আবার অন্যরা সাক্ষী দেবে পশম খাবে এই বিধানটা আমি এই জন্য রাখছি যেন তারা প্রথমবারই ভয়ে থাকে যে আমাদের কথাগুলো যদি ভুল হয় তাহলে তো পরে আবার আমাদের বিপক্ষে আরেকজন সাক্ষী দেবে ছুটের কোনো গুঞ্জাইশ নাই তাহলে প্রথমবারই তারা ভালো করে সাক্ষী দেবে কথাটা বুঝছো তাহলে ফাইন ওসিরা এই ঘটনার সাথে মিলাইবে এই ফাইন অল পরবর্তী অংশের সাথে এটা বা আদা হালফি হিমা তাদের কসমের পর যখন জানা যায় যদি জানা যায় আলা হুমা সাহাকা ইসমা যে তারা গুণাহে লিপ্ত হয়েছে যদি তাদের কসমের পর জানা যায় যে তারা গুনাহে লিপ্ত হয়েছে আই ফা আলাুল ইসমা আর হলো যদি হয় তো খেয়ানত হয়েছে অথবা কাজিবাহের হয়েছে এটা কিভাবে এভাবে যে তাদের কাছে তাদের কাছে মা এমন যে অপবাদ এবং তারা সেই জিনিসটার ব্যাপারে দাবি করছে যে এটা ওই মাইয়ে কাছ থেকে ক্রয় করে নিয়েছে আলাহুমা বিহি অথবা এই বস্তুটার ওসিয়ত মাইয়েতে তাদের জন্য করেছে কয়েকটা শেখ দেখায় দিলেন তাদের খেয়ানতটা এইভাবে জাহের হতে পারে এই গুচ্ছ কথা যে তাদের খেয়ানতটা এইভাবে জাহের হয়েছে মাসাল তাদের কাছে এমন জিনিস পাওয়া গেছে যেটা ব্যাপারে তাদেরকে একটেহার করা যায় মুক্তা হাম করা যায় তারা দাবি করতেছে যে তাদের কাছে কিনছে অথবা মাইয়েতে ইয়েতে তার জন্য ওসিয়ত করছে ফা আার ইয়াকুমানাহুমান তাহলে তাদের জায়গায় দাঁড়াবে অন্যরা অন্যরা তাদের জায়গায় দাঁড়াবে ফি তাওয়াজ ইয়ামিনী আলিহিমা তাদের বিপক্ষে কসম খাওয়ার জন্য তাদের বিপক্ষে কসম খাওয়ার জন্য তাদের জায়গায় দাঁড়াবে অপর দুইজন তো অপর দুইজন কারা মিনাল্লাদা আলিহিম আল ওয়াসিয়াহ ওই সকল লোকদের মধ্য থেকে যাদের জন্য ওসিয়ত করা হয়েছে এরা কারা অহমুল ওয়ারাত আলিহিম আল লাহুল এই আলিহিমা নাকি যাদের জন্য দুইজন দাঁড়াবে যারা মৃত ব্যক্তির অধিক ঘনিষ্ঠ আত্মীয়তার দিক অধিক ঘনিষ্ঠ এরা দাঁড়াবে একটা তফসিল যেটা মুসালে এখতি করেছেন যে তাই না মুসাল্লাফে যে ব্যাখ্যাটা দিলেন ইস্তাহার ফায়ল হল আল আর আলি হবে লাহ তাহলে অর্থ যেটা বললাম সেটা হবে আর কি যে যাদের জন্য হসিয়ত করা হয়েছে অর্থাৎ তাদের মধ্যে থেকে দুজন দাঁড়াবে এটার আরেকটা হলো যে তাফসির হলোটা তাহা আলি হিমুল আউলায় আর আলিম আলিহিম এই সুরতে ইস্তাহকা আলি এটার দ্বারা মেজদাক হবে ওই ওরাই অপরাধীরা অপরাধীরা তাহলে এটা কি হবে ফারানে মাহুমা অপর দুইজন দাঁড়াবে তাদের জায়গায় মিনাল্লাহাক্কা আলি হিমুল আউলায়ান ও সকল লোকদের মধ্য থেকে মানে ওয়ারাসাদের মধ্য থেকে যাদের বিপক্ষে ইস্তাহাক্কা ইসমান অপরাধে লিপ্ত হয়েছিল আল আউলায়ান প্রথম দুজন যাদের বিপক্ষে অপরাধে লিপ্ত হয়েছিল আল আউ প্রথম দুইজন প্রথম দুজন মানে প্রথমবার যারা কসম খেয়েছিল প্রথমবার যেই দুইজন কসম খেয়েছিল তারা যেই ওয়ার বিপক্ষে অপরাধ করেছিল সেই ওয়ার মধ্য হতে দুইজন দাঁড়াবে প্রথম দুইজনের জায়গায় এই কথাটা বুঝছো তাহলে মাহজুব মানতে হয় ইস্তাহাক্কার যেটা এবার সেটা হবে তো দেখো আরেকটা পড়লে দেখো কেমন হয় ইয়াকুমান তারা কসম খাবে আলাহান তারা দুই শাহেদ বা দুই ওসিয়াই এর বিপক্ষে সাক্ষী দেবে বলবে لا شهادتنا يميننا حق اصدق من شهادتهم يمينهما اماده সাক্ষী তাদের শাহাদাত বাস কসমের চেয়ে অধিক সত্য আমাদের কসম তাদের কসমের চেয়ে অধিক সত্য وما تداينا تجاوزن الحق في اليمين انا اذا من الظالمين আমরা তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব পুরো আয়াতের মানে মানে الايهتين ليشهد المحتظر লিউস হিদিল যে সাইিত এ ব্যক্তি যেন সাক্ষী বানায় আলাহি সে যেন সাক্ষী বানায় ইসনাইন দুই ব্যক্তিকে এটা হলো সাক্ষী বানাবে অর্থ না অথবা সে যেন জনের কাছে ওসিয়ত করে এবার হলো মিন আহলি দিন ধরুন সাথে দুইজন আবার ওসিয়ত করলো বানাবে দুইজন দুজনের কাছে যদি সে মুসলমান না পায় এতটুকু হলো ওই যে এই তাহবি এটা রাখ পর্যন্ত এতটুকুর মানা এরপরে এবার যদি তাদের ব্যাপারে যদি সন্দেহ হয় এরপরে ওয়ারেসরা দাবি করে যে আন্না তারা দুজন যে কোনো কিছু ব্যাপারে তারা খেয়ানত করেছে অথবা তারা কোনো জিনিস ইলা এমন ব্যক্তির কাছে করেছে। যা মা এই দাবি যাকে দিয়ে দিয়েছে যে মাইতে নাকি তার জন্য ওসিয়ত করেছে এই কথাটা যদি সেই দুইজনে দাবি করে তাহলে ফাল ইহলিফা অথবা ফাল ইয়াহিফা তাহলে ওই দুইজন যারা প্রথমে ওসি ছিল তারা কসম খাবে এই ফাল হলো এই কোন পর্যন্ত হল লামিনাল আনসির হলো মানে এই কথাটা দিয়ে তারা কসমটা খাবে লাহি থামানা এটা কসম খাবে এরপরে ফাইন অসিরা থেকে ভিন্ন সামনের মারাটা বলতেছে ফাইন উত্তুল ইয়াহ আলা আমার বিহিমা যদি তাদের তাকজিব আলামত এর ব্যাপারে অবগত হওয়া যায় সেই জিনিসটা তাদেরকে দিয়েছে তার কাছে ক্রয় করেছে এই হিসাবে ক্রয় সূত্রে তারা দিয়েছে এই কথাটা বুঝতেছে না। কি দাবি করে এটা নিচে ছোট্ট করে লিখে রাখতে পারো তারা দাবি করতেছে যে এটা তার কাছ থেকে ক্রয় করেছে তারা দাবি করতেছে কি যে ক্রয় করেছে ক্রয় করার পরু আহুমা যেহেতু বস্তুটা লাহু মানে কি বস্তুটা তাহলে ওয়ারাসার যারা আকরাব তারা তাদের কাজিবের উপরে কসম খাবে এবং তারা যেটা দাবি করছে এটা যে সত্য এটার উপরে কসম খাবে বাস আয়াতের মানা শেষ তাহলে আয়ত তারা কী বোঝা গেল যে যদি মাইয়েতে শাহেদ বানায় অথবা মাইয়েতে যদি ওসি বানায় তাহলে সাহেদে সাক্ষী দেবে ওসি এ সাক্ষী দেবে যদি ভেজাল ধরা পড়ে তাই না তো বলতে যে ওসির কাছ থেকে সাক্ষী নেওয়া হবে সাহেদের কাছ থেকে সাক্ষী নেওয়া হবে যে বিধানটা আসছে এই বিধানটা ওসিল বেলায় তো ঠিক আছে কিন্তু শাহেদের বেলায় এখন হয়ে গেছে মানে ওসি যদি ভেজাল করে তাহলে তার কাছ থেকে সাক্ষী নেওয়া হবে কিন্তু সাহেদ যদি ভেজাল করে তাহলে তার কাছে সাক্ষী হবে সে তো শাহেদ মাত্র আল হকমু হক মানে আল্লাহ হালিফ সাক্ষী নেওয়ার বিষয়টা এই হুকুমটা সাহবুল ফির ওয়াসী ওয়াসীনের ব্যাপারে তো সাহেদ কিন্তু মনসুখুল ফি শাহেদ আইন শাহেদ আইনের ব্যাপারে মনসুখ হয়ে গেছে এমনিভাবে অমুসলিমকে শাহেদ বানানো এটাও মনসুখ হাতুন এটাও মনসুখ হয়ে গেছে সাক্ষী দেবে দুইজনে সাক্ষী দেওয়া কোনো জরুরি না আরো বেশি মানুষও দিতে পারবে কারণ ওয়ারেস তো সবাই মনকে সাক্ষী দেওয়া মানে ওদের বিপক্ষে কসম খাওয়া আর বেশিও দিতে পারবে বলল যে যিনিবরীতে মুসলমান হয়েছেন যার মুসলমান হওয়া যার প্রমাণিত না দুজনের সাথে বের হয়েছেন কমাতফিহ মুসল কলমা বিসানি সে আদি বে দুজুলসানি হজরতারিকো ফমন মিনফিদ হয়ে গেছে তখন রসুল সাল আলী তাদের কাছ থেকে কসম মিলেন মানা জালাদ আয়াতনাজির হয়েছে তারা দুজন কাছে পাওয়া গেছে তারা বলল যে আমরা আদি এবং তনিমের কাছ থেকে এটা কিনেছি দুজন দাঁড়িয়েছেন দুজন দাঁড়াইছেন যে ওনারা হলেন আমরুল আস এবং আরেক ব্যক্তি হাসি তারা দুজন পছন্দ খেলেন আরেক রেওয়ারেক সেখানে আসছে এতটুক কথা যেতাম একদম রেওয়ায়তের একদম শুরুর অংশের মধ্যে একটু ব্যতিক্রম আসছে সেটা হলো হজরতাই তিনি সামনে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন তিনি এই রেওয়া মুসাল রহিমুল্লাহ আনলেন কেন আনলেন হল যে এখানে এই কথাটার তা আসছে ওসিয়ত করছে তিনি তাদের দুজনকে নির্দেশ দিয়েছেন যা রেখে গেছে সেটা যেন তারা দেয় আহরতেরই অংশ এটা মারা যাওয়ার পর তারা জামটা নিয়ে নিছেন এবং অন্যান্য সামান যা আছে সেগুলো আহলে ইলা ইহল মা